শাইখ আহমদ মুসা জিব্রিলের তাফসীরীজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশিরিন মিডিয়ার সোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা আম্মা বা'দ গত পর্বে আমরা দেখেছিলাম আল্লাহ সাল্লামের ব্যাপারে জ্ঞান আমরা আলোচনা করেছিলাম মা আরিফাতুল্লাহ বা আল্লাহকে জানার ব্যাপারে আজ আমরা আলোচনা করব আইলমের সংজ্ঞার অন্য দুটো অংশ নিয়ে এলমের সংজ্ঞা গিয়ে মা পর লেখক বলেছেন অবশ্যই সাল্লামকে চিনতে হবে তার সম্পর্কে জানতে হবে নবী সাল্লু আলিহ্লামকে চেনা হল এলম এটি হল সেই জ্ঞান যার কারণে রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম যা কিছু এনেছেন এবং যা কিছু আমাদেরকে জানিয়েছেন কোন ব্যক্তি তা নির্দিধায় মেনে নেয় তিনটি মৌলিক নীতি নিয়ে আলোচনার সময় আমরা এই বিষয় নিয়ে ইনসা বিস্তারিত আলোচনা করব নাবি সাল্লু আলহ্লাম যা জানিয়েছেন, তার কিছুই আপনাকে সত্য বলে স্বীকার করতে হবে এবং আপনাকে সেটির সত্যায়ন করতে হবে আপনি বাধ্য এই বিষয়ে নাবী মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লামের ব্যাপারে জানার অর্থ হল তার যে কোনো আদেশের অনুসরণ করা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 আল্লা যে কোনো বিচার ও রাসুল্লাহ সাল্লাহ নির্দেশের ব্যাপারে আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে হবে। হবে কেবল তাদের মেনে না বরং আপনার জন্য যা কিছুই নির্ধারিত হয়েছে তাদের পক্ষ থেকে তা নিয়ে আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে হবে নাবি মোহাম্মদ সাল্লি সাল্লামের ব্যাপারে জ্ঞানের অর্থ হল এ সত্য জানা যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল नबी मोहम्मद कर दिन जदि तुम्हरा अल्लाह के भलोबास तब अनुसरण करो আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন সুরা আলী ইমরান আয়াত আল্লাহ আপনাকে এর একটি পূর্ব শর্ত হল আপনাকে অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে আপনাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামের আনা বাণী বিশ্বাস করতে হবে তার দেয়া নির্দেশ মেনে চলতে হবে তার আনা হৃদায়তের অনুসরণ করতে হবে কেন কারণ আল্লাহ জানা এবং পাওয়ার একমাত্র মাধ্যম হলো বিধিবিধান হুকুম আহকাম অনুযায়ী জীবনযাপন করতে হবে তা আমরা নবী মুহাম্মদ সাল্লাহু আলিমের মাধ্যমেই পেয়েছি তাই নবী মোহাম্মদ সাল্লু আলি চিনতে হবে তার ব্যাপারে আমাদেরকে জানতে হবে জানা হল ওইসব জ্ঞান অর্জন ও উপলব্ধি করা যার মাধ্যমে যে হৃদায়ত সহ রসুল্লাহ সাল্লাহ আমাদের কাছে পাঠানো হয়েছিল আপনি তা গ্রহণ করতে পারেন তার উপর ইমান আনা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 তার রাসুলের কথা বলা হলে যারা বলে আমরা অর্থ হল তাদেরকে নুরের তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে তাদের উপর ফিতনা নেমে আসবে কিংবা তাদের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি ফিতনা ওই ফিতনার ব্যাপারে সতর্ক হও হো নবীল আলাই আদেশের অবাধ্য হলে যা তোমাদের উপর আপত্তিত হবে কোন ফিতনা কি ধরনের ফিতনার কথা বলা হচ্ছে এই আয়াতের তাফিরে ইমামদের অনেকেই বলেছেন এখানে ফিতনা অর্থ হল শির্ক नबी मुहम्मद सल्लाहर अबाध हवा अपना के, के दिखे नहीं जा नबी मुहम्मद सल अल्लम पक्ष कि अस्वीकार करें অথবা যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে মানুষের যুক্তিভিত্তিক ব্যাখ্যা কিংবা মানুষের রচিত দর্শন আদর্শ কিংবা বলির উপর ভরসা করেন যদি আপনি রাসুল উহ সাল্লামের সুন্নাকে অবহেলা করেন অথবা কাটছাট করেন তাহলে সেটি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং আপনি শেষ পর্যন্ত শিরকে পতিত হবেন পরবর্তী পয়েন্ট ইম বা জ্ঞানের তৃতীয় অংশটি হলো ইসলাম সম্পর্কে জানা যেমনটি লেখক বলেছেন আদিল্লা। অর্থাৎ আল্লাহকে জানা নবী মুহাম্মদ সাল্লাহ আলিউসালামকে জানা এবং ইসলামকে জানা শাব্দিক ভাবে ইসলাম শব্দের অর্থ হল সমর্পণ করা যেমনটা আমরা আগে বলেছি ষ্টিকো থেকে ইসলাম অর্থ আল ইসলাম আনুগত্যের সাথে আল্লাহর প্রতি দাসত্ব স্বীকার করে নেয়া শির্ক এবং মুশ্রিকদের প্রত্যাখ্যান করা এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করাই হলো ইসলাম এগুলো হল ইসলামের শর্ত এবং রেখা। এটি হল ইসলামে বিশ্বাস করার সংজ্ঞা এমন অনেক আয়াত আছে যেখানে আল্লাহ পূর্ববর্তী সুস্লা এবং তাদের আল্লাহর শরীয় প্রতি সমর্পিত হবার কথা আমাদের জানিয়েছেন এবং আল্লাহর প্রতি তাদের সমর্পণকে বোঝানোর জন্য কুরআনে ইসলাম শব্দটি ব্যবহৃত হয়েছে আলাই হেমুসাল্লা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 সুরা আল বাক একশো আটাশ লেখক বলছেন আপনাকে অবশ্যই ইসলামকে জানতে হবে আর ইসলাম হল সাল্লাই এবং্লা দিন পার্থক্য হল মুহাম্মদ সাল্লাহু আলাইস্লামের আগমনের পর তার উপর নাজিলকৃত বিধিবিধান হুকুম ও নীতিগুলোর মাধ্যমে পূর্ববর্তী সকল ধর্মকে রহিত করা হয়েছে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 বর্তমানের যেসব ইহুদি ও খ্রিস্টান আছে তারা যদি আসলেই মূসা এবং ঈসা আলাইসাল্লামের প্রকৃত অনুসারী হতো তবে তারা কুরআনে যা আছে তার অনুসরণ করত। এবং যা কিছু মোহাম্মদ সাল্লু আলাইহ্লাম তাদের অনুসরণ করতে বলেছেন তা নির্দিধায় মেনে চলত যদি তারা সত্যিকারভাবেই তাদের ধর্মে বিশ্বাস করত তাহলে নবী মোহাম্মদ সাল্লাহু আলিহ্লাম যা কিছু এনেছেন তারা তার সবকিছুর অনুসরণ করত এটি স্পষ্ট সত্য এবং এতে কোনো সন্দেহ নেই মডার্নিস্ট এবং যারা ইন্টারফেইথ অর্থাৎ আন্ত ধর্মীয় ইত্যাদির কথা বলে মুসলিমের ইহুদীয় তারা নিজেদের খেয়াল খুশিকে জায়েজ করার জন্য আল্লাহ সুবাহ আয়াতের বিকৃত অর্থ করে আল্লাহ সুবাহানহ সুরা আল বাকার নাম্বার আয়াতে বলেছেন হু নবিনুমিমু নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইয়াহুদি খ্রিস্টান ও সাবে হয়েছে যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সব কাজ করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তো তারা এই আয়াত উল্লেখ করে বলে দেখো আমরা সবাই ভাই ভাই দেখো আল্লাহ বলেছেন ইহুদি ও খ্রিস্টানরাও আমাদের সাথে জান্নাতে যাবে এই আয়াতে কথা বলা হচ্ছে, যারা তাদের সময়কালে হাকের উপর ছিল অর্থাৎ যারা মুসা আলাই ইসলামের সময় হকপন্থী ছিল যারা আইসা আলাহ ইসলামের সময় হকপন্থী ছিল এই আয়াতে সেই সব লোকদের কথা বলা হচ্ছে আমাদের বর্তমান সময়ে মুহাম্মদ সাল্লাহ আলি নতের পরে যদি মূসা এবং আইসা কোনো সত্যিকারের অনুসারী থেকে থাকে তবে তারা তাদের ও অনুসরণ করবে এবং মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের অনুসরণ করবে যদি তারা আসলেই মুসা ও ঐসার অনুসারী হয়ে থাকে তবে তারা নবী মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে বাস্তবতা হলো আমরাই হলামের প্রকৃত অনুসারী কারণ তাদের নবুয়ের একটি পূর্ব শর্ত ছিল যে তারা আল্লাহর কাছে শপথ করেছিলেন যদি তাদের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লু আলাই আগমন ঘটে তবে তারা মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপর ইমান আনবেন এবং তার অনুসরণ করবেন এটি ছিল তাদের নবী হওয়ার পূর্ব শর্ত যদি তাদের জীবৎ দশায় রাসুল উল্লাহ সাল্লাহু আলি সাল্লাম প্রেরিত হন তবে তারা পর্যন্ত বাধ্য ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের অনুসরণ করতে তাদের জন্যই ছিল এই শর্ত তাহলে তাদের উন্নতের জন্য অবস্থা কিরকম চিন্তা করুন মুসা এবং আইসা আলাইহিমসাল্লা সাল্লামের সময়কালেই যদি মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লাম আসতেন তাহলে মুসা এবং আইসা আলাইহিমুসাল্লাম বাধ্য ছিলেন তার অনুসরণে আর তাদের দুজনের তাদের উম্মা নিয়েছেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আলী ইমরানের একাশি নম্বর আয়াতে বলেন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 আজকে ব্যাপারটা কেমন হবার কথা এটি হলো ইসলামের উপর ইমান আজকের খ্রিস্টান ও ইহুদিরা মুসলিম না মুসলিম হলো তারাই যারা আল্লাহ এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলিহ্লামের উপর বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে মুসা এবং শপথ করিয়েছেন আলাই্লাম প্রেরিত হলে তার অনুসরণ করার তাকে গ্রহণ করার আল্লাহ সুবাহুর আনে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে বলেছেন ইন্দিন ইসলাম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 ইসলামকে জানার অর্থ হলো যেসব কাজ করা আবশ্যক সেগুলো সম্পর্কে জানা ইসলামের স্তম্ভ হল পাঁচটি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 ইসলামে আমল সমূহের ভিত্তি কি সেটা জানা সেগুলোর প্রতি আত্মসমর্পণ করা এবং সেগুলোর অনুসরণ করাও ইসলামের অংশ তাহলে আমরা দেখলাম লেখক রিলমের সংজ্ঞা দিয়েছেন যে রিল হলো আল্লাহ সুবাহকে জানা নবী মোহাম্মদ সাল্লাহু আলাই্লামকে জানা এবং আল্লাহর দিনকে জানা আমরা এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করলাম কারণ যখন আমরা দিনের তিনটি মৌলিক নীতি নিয়ে কথা বলবো, তখন আমরা তিনটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, কবরে আপনাকে প্রশ্ন করা হবে এগুলোই হল উসুলা সালাসা তিনটি মৌলিক নীতি যেটা নিয়ে আমাদের মূল আলোচনা এখানে আমরা সংক্ষিপ্তভাবে এগুলো নিয়ে আলোচনা করলাম কারণ লেখক রিমকে এ তিনটি বিষয়ের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক ডট কমাসীন